নবী সাল্ল্লাহু আল্লাম এর সহধর্মিনী আয়েশা দিয়া আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম রাতে উঠে সালাতে দাঁড়াতেন আর আমি